সালামু আলাইকুম আমি মন্ততাসির আল মামুন আমরা দীর্ঘদিন যাবত একটা অনলাইন কোর্স করে আসছিলাম অনলাইন দার্স করে আসছিলাম মিডিয়ার উপরে প্রত্যেক রবিবার আমাদের এই দার্সটা হয় তো চ্যাটরুমে এই দার্সটা আমার কাছে মনে হচ্ছিলো যে খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না কারণ আমরা নিউজ রুমে এই জিনিসগুলো বাস্তবায়ন করতে পারছে না আমরা অনলাইন দর্শে যা যা শিখছি সেটা আমরা নিউজরুমে প্রয়োগ করতে পারছি না তো না পারার কারণটা কি সেটা কয়েকটা হতে পারে যেমন হলো আমি আমি আসলে যতটুকু বলতে চাই যতটুকু আপনাদেরকে জানাতে চাই ঠিক ততটুক হয়তো লিখে প্রকাশ করা সম্ভব হচ্ছে না আবার আমি লিখে দেওয়ার পরে আপনারা হয়তো অত বেশি বুঝতে পারছেন না একটা গ্যাপ থেকে যাচ্ছে কমিউনিকেশনে তো এই ভাইরা পরামর্শ দিলেন যে তার চেয়ে বরং রেকর্ড করে অডিওর মাধ্যমে আমি প্রত্যেক প্রত্যেক সপ্তাহে একটা দুইটা টিউটোরিয়াল যাতে আপনাদের কাছে দিই এবং আপনারা এটা শোনার পরে আমাদের যে সাপ্তাহিক দার্স হয় সেখানে এসে আপনারা দার্সটা হবে অবশ্যই সেখানে আপনারা শুধু প্রশ্ন করবেন আমি উত্তর দেবো বা আমাদের মধ্যে এই যে যে অডিওগুলো শেয়ার করা হলো সেগুলো নিয়ে কোনো ধরনের সংশয় থাকলে কোনো অ মানে কোনো কিছু অবোঝা না বোঝা থাকলে সেগুলো নিয়ে আলাপ করা যেতে পারে এটা বেশি ইফেক্টিভ হবে এর জন্য ভাইরা আসলে এই পরামর্শ দিলেন এবং আমার কাছে মনে হচ্ছিল যে এটাই বেটার হবে তো আজকে আমরা এই অংশ অংশ হিসেবে আমরা আজকে আলোচনা করব নিউজ বডি নিয়ে মূলত শিরোনামের পরে নিউজের শেষ পর্যন্ত যে অংশটা থাকে অর্থাৎ শেরোনাম বাদ দিলে নিউজের যে অংশটা অবশিষ্ট থাকে এটাকে বলা হয় নিউজ বডি তো আমি যেটা খেয়াল করলাম আমি যেটা খেয়াল করলাম যে আমাদের নিউজগুলোতে নিউজ বডিতে নিউজের যেই রিদম বা যদি মেনিস্ট্রিম মিডিয়ার কথা বলি মেনিস্ট্রি মিডিয়ার প্রেজেন্টেশন বা নিউজ স্ট্রাকচারে একটা রিদম আছে সেই রিদমটা আমাদের লেখার মধ্যে নেই আমাদের নিউজগুলো অনেকটা গদ্যের ঢঙে গদ্যের ঢঙে হয়ে যায় মনে হয় প্রবন্ধ টাইপ কিছু নিউজের একটা ফরমেট আছে নিউজের একটা স্ট্রাকচার আছে একটা টোন আছে এই টোনটাকে আপনাকে মেনটেন করতে হবে এখন আপনি হয়তো বলবেন যে এটা এত বেশি নেসেসারি কেন কেন এত বেশি প্রয়োজন আমরা একভাবে লিখলেই তো হল তথ্য শেয়ার করতে পারলেই তো হলো নিউজের ফরমেট কেন আমাকে ঠিক করতে হবে আসলে আমাদের যারা অডিয়েন্স এরা কিন্তু এরা কিন্তু আপনার মেন স্ত্রী মিডিয়ার নিউজ দেখে অভ্যস্ত তো তারা যখন এটা দেখে বা শুনে অভ্যস্ত তখন তারা যখন আমাদের নিউজগুলো শুনবে এরপর আমাদের নিউজে যদি ওই ফর্মেটটা না খুঁজে পায় ওই রিদমটা ওই সৌন্দর্যটা যদি না খুঁজে পায় ওই যে আর্টটা ওইটা যদি না থাকে তাহলে তারা হয়তো শুনে অত বেশি এক মানে অ্যাট্রাক্টেড হবে না ফলে যেটা হয় যে আপনার ওনারা একটা সময় হয়তো নিউজ থেকে মুখ ফেলে নেবে কারণ হচ্ছে যে আপনার আপনি যদি নিউজের কোয়ালিটি মেনটেন করতে না পারেন বিশেষ করে বুলেটিনের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার এটা অত বেশি ইফেক্টিভ হবে না এই জন্য আমাদেরকে এই বিষয়টা অত্যন্ত সচেতনভাবে খেয়াল রাখতে হবে যে নিউজের টোনটা যাতে আমরা মেনটেন করি তো নিউজ লেখার একটা ফরমেট হচ্ছে মানে খুবই সুপরিচিত ওয়েল ইস্টাবলিশড এক ওয়েল এস্টাবলিশড একটা ওয়ে হচ্ছে উল্টো পিরামিড কাঠামোতে আপনাকে একটা নিউজ লিখতে হবে বা যেটাকে বলা হয় ইনভার্স পিরামিড স্ট্রাকচার এটা আসলে কি। এটা অত বেশি তাত্ত্বিক বয়ী দেখে যাচ্ছে না কারণ ইনভার্স পিরামিড কি ওইটা মুখে বলে বোঝানো টাফ আমি বলি एक निज़र सब चाहते इम्पर्टेंट मोस्ट इम्पर्टेंट तथ्यगुलो सबार आगे आसात शुरोनर पर आगे शुरू ही मोस्ट इम्पर्टेंट तथ्यगुलो दिए मूलत एकूज के भाग करी तीन टाश पाई एक हम शाम शामे थके हल इंट्रो और तर पर थकीज़ बडी तो शुराम तो আমরা একটা গেল নামের বিষয় অন্যদিন আলাপ হবে শিরোনাম দেওয়ার পরে আপনাকে নিউজের ইন্ট্রো সেট করতে হবে সাধারণত দুই লাইনের মধ্যে বা দুই থেকে তিন লাইনের মধ্যে আপনাকে পুরো নিউজের সামারিটা নিয়ে আসতে হবে এটা হচ্ছে ইন্ট্রো এরপরে ইন্ট্রো শেষ হওয়ার পরে নিউজ বডিতে গিয়ে আপনি তথ্যগুলোকে বড় করবেন আর বিস্তারিত সংবাদটা আপনি দিবেন। তো এই ইন্ট্রোটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা মূলত ইন ইন্ট্রো লিখতে গিয়ে গুলিয়ে ফেলি এন্ট্রো লেখার ক্ষেত্রে আপনাকে পাঁচটা বা ছয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য আপনাকে দিতে হবে যেমন হলো যে একটা ঘটনা কে ঘটিয়েছে কার সাথে ঘটেছে কিভাবে ঘটেছে কোথায় ঘটেছে এই বিষয়গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই বিষয়গুলো আপনাকে ওখানে নিয়ে আসতে হবে শুরুতেই একেবারে শিরোনামের পরে দুই লাইনের মধ্যে এটাকে বলা হয় নিউজের ইন্ট্রো এবং এটাকে নিউজের প্রাণ বলা হয় এটাকে নিউজের সামারি বলা হয় অনেক কিছুই বলা হয় এটাকে তো এটাই আসলে একটা খুব বেশি ওয়েল এস্টাবলিশড একটা স্ট্রাকচার নিউজের তো আপনারা দেখবেন মেন স্ট্রিম মিডিয়াগুলোতে এই ফর্মেটে গিয়ে ওনারা শুরুতে একটা শিরোনাম দেন নিউজের তারপরে নিউজের ইন্ট্রোটা আনেন অর্থাৎ সামারিটা কি ঘটেছে কোথায় ঘটেছে কে ঘটিয়েছে কার সাথে ঘটেছে কখন ঘটেছে এই তথ্যগুলো তারপরে নিউজ বডিতে গিয়ে বিস্তারিত তথ্য দেয় সেখানে থাকে নিউজটার বিস্তারিত আলাপ একেবারে পৌর তথ্য সংবাদটা আরও বড় আকারে এরপর হচ্ছে বিশেষজ্ঞদের মতামত এরপরে যদি আত্মীয় স্বজন বা ভুক্তভোগীদের মতামত থাকে সেটাও তারা ওখানে অ্যাড করেন কিন্তু এরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে মেন মিডিয়া কখনও একটা নিউজের ওপরে নিজস্ব মন্তব্য করেন না অর্থাৎ ওই হাউজ তারা কখনো একটা নিউজের উপরে মন্তব্য করবেন না যেমন আমরা যদি উদাহরণ দিই তাহলে দেখবেন যে কিছুদিন আগে আপনার বাহরাইন ইসরায়েলের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো এখন এই নিউজটা যদি নিউজটা যদি মেনিসি মিডিয়া পাবলিশ করে সেক্ষেত্রে তারা কখনোই মন্তব্য আনবে না যে এই চুক্তি নিঃসন্দেহে আপনার ফিলিস্তিনদের সাথে গাদ্দারি এটা আমিন একটা শাসকদের এক ধরনের চক্রান্ত সরযন্ত্র তারা বাণিজ্যিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে কাজ করছে নিজেদের ক্ষমতার মশ্ন টিকিয়ে রাখতেই তারা এই চুক্তি করছে এরকম মন্তব্য তারা করবেন না এটা হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড তারা তাদের সোকল্ড অবজেক্টিভিটি বা সোকল্ড বস্তুনিষ্ঠতা বজায় রাখতে তারাই কাজ করেন এটা নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যখন আমাদের মিডিয়া হাউজের স্ট্যান্ডার্ডে আসি তখন কিন্তু আমরা মন্তব্য করি এবং আমরা নিউজটা তো দিই তথ্য তো দিই আমরা এখানে মন্তব্য করি এবং এই মন্তব্যটা জরুরি জরুরি এটা আমাদেরকে করতে হবে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই মন্তব্য নিয়ে কিন্তু আমি যে পয়েন্টটা আইডেন্টিফাই করতে চাচ্ছি এতক্ষণের এই আলাপে আমি যেটা বলতে যাচ্ছে যে আমাদের মন্তব্যটা দিয়ে শুরু করি আমরা আপনি দেখবেন আমি যতগুলো বুলেটিন পর্যন্ত সম্পাদনা করছি মোস্ট অব দ্য নিউজেস যেটা হয় যে আমরা শুরু করি আপনার মন্তব্য দিয়ে কীরকম ধরেন এই যে যে পারস্য উপসাগরীয় দ্বিতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে চুক্তি করলো এই নিউজটাকে আমরা যদি আপনার প্রকাশ করি আমাদের মিডিয়া ভাইরা দেখি যে আপনারা যারা নিউজ করেন এরা এরকম দিয়ে শুরু করেন যে মুসলিমদের সাথে একের পর এক গাদ্দারি করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শাসক গোষ্ঠী নিজেদের ক্ষমতার মস্ন টিকিয়ে রাখতে তারা আমেরিকার দালালি করছে তারপর হচ্ছে আপনার একের পর এক মুসলিম বিরোধী চক্রান্তে তারা লিপ্ত হচ্ছে এটা দিয়ে তারপর লেখেন যে এরই অংশ হিসেবে আপনার গেল মঙ্গলবার পারস্য সাগরীয় দ্বিতীয় দেশ হিসেবে বাহরাইন ইসরায়েলের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে তো দেখেন এটা কিন্তু ভুল আপনাকে শুরু করতে হবে কি ঘটেছে ওইটা দিয়ে একেবারে শুরুর কথা কি ঘটছে সেটা দিয়ে তারপর আপনি যদি মন্তব্য করেন সেটা অবশ্যই করবেন কিন্তু এটা নিউজে শেষে গিয়ে ঘটনা জানিয়ে দেওয়ার পরে ঘটনা জানিয়ে দেওয়ার আগে আপনি কোনো দিন মন্তব্য করবেন না এটা একটা রিকোয়েস্ট এই ফর্মেটটা আপনি ধরে রাখবেন প্লিজ অর্থাৎ আপনি এই গদ্যের মতো গল্পে মানে আপনি নিউজের আপনার একটা মন্তব্য দিয়ে শুরু করতে পারেন না শুরু করবেন না এটা স্ট্রাকচার না আসলে উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয় চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এই সমঝোতা দারুণ ভূমিকা রাখবে ও অত্র অঞ্চলের অন্যান্য দেশগুলো ইসরায়েলের সাথে সমঝোতায় আসবে এদিকে চুক্তির পরপরই বিক্ষোবে গাজা। চুক্তিকে প্রতি বিক্ষোভে বাণিজ্যিক স্বার্থ ও ট্রাম্পের সাথে সম্পর্ক ধরে রাখতেই এই চুক্তিতে একাত্ম হচ্ছে মধ্যপ্রাচ্যের তাগুদ শাসক গোষ্ঠী ক্ষমতার মসনত টিকিয়ে রাখতে তাবেদার শাসকরা মুসলিমদের প্রতি ছুরি চালাতেও দ্বিধা করে না এই চুক্তি অত অঞ্চলে ইসরায়েলের শক্তিমত্তা আরও বাড়িয়ে দিবে বিপরীতে কোন ঠাসা হবে ফিলিস্তিন দেখেন এখানে কিন্তু আমি শুরুই করেছি পারস্যপসাগরের দ্বিতীয় দেশ হিসেবে ইসরায়েলের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো বাহার আইন গেল মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প ও নতানিয়াহুর উপস্থিতিতে এই চুক্তি সম্পন্ন হয় দেখেন একেবারে ইন্ট্রোর যেটা শিরোনাম আমি এখানে লিখে নিই শেরোনাম ভিন্ন বিষয় ইন্ট্রোতে কিন্তু আসছে যে কে চুক্তি স্বাক্ষর করছে মানে হচ্ছে হু এটার উত্তর হচ্ছে আরব আমিরাত সরি বাহরাইন কার সাথে করছে হোম উইথ হোম এখানে উত্তর হচ্ছে ইসরায়েল কবে করছে মঙ্গলবার করছে অর্থাৎ মোটামুটি আপনি মোটামুটি আপনি তারপর হচ্ছে কোথায় করছে এই চুক্তি সেটা কিন্তু হোয়াইট হাউসে অর্থাৎ পুরো ঘটনাটার মূল কোয়েশ্চেনগুলো পাঠক যেই তথ্যগুলো জানতে চাই সেগুলো শুরুতে চলে আসছে এরপর আপনি শেষে গিয়ে মন্তব্য করলেনা এই চুক্তি অত্র অঞ্চলে ইসরায়েলের শক্তিমত্তা আরো বাড়িয়ে দিবে বিপরীতে কণ্ঠাসা হবে ফিলিস্তিন এই মন্তব্যটা আপনি শেষে করেন এই মন্তব্য আপনি শুরুতে আনবেন না শুরুতে আপনি মন্তব্য করা কোনো দরকার নেই আপনি শুরু করবেন হলো হ্যাঁ মন্তব্য আপনি করবেন তবে শুরুতেই না আপনি মন্তব্য করবেন শেষে গিয়ে আপনি শুরু করবেন আসল নিউজটা দিয়ে কি ঘটেছে এক্সাক্টলি এই বিষয়টা পয়েন্ট আউট করে আমি আরেকটি এক্সাম্পল দি কিছুদিন আগে ভারতে একজন মুসলিম ট্যাক্সি ড্রাইভার খুনের শিকার হলেন তো সেই নিউজটাকে হয়তো আপনি লেখার সময় এভাবে লিখবেন যে ভারতে একের পর এক মুসলিম নির্যাতনের ঘটনা ঘটেই চলছে মুসলিমদের যানমালের কোন নিরাপত্তা নেই হিন্দুত্ববাদীরা রাম রাজত্ব প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর তারা সাম্প্রদায়িকতার চূড়ান্ত পরিচয় দিয়ে যাচ্ছে একের পর এক এরকম অনেক কিছু লিখে এরপর আপনি শুরু করলেন এভাবে যে এরই অংশ হিসেবে ফের এক মুসলিম ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করলো হিন্দুত্ববাদীরা গেল মঙ্গলবার উত্তরপ্রদেশে ঘটনা ঘটে এরপরে আপনি আরও বিস্তারিত হিসেবে লিখলেন যে ওই ট্যাক্সি ড্রাইভার যাত্রে নামিয়ে ফিরে আসার পথে দুই হিন্দুত্ববাদী তার পথ রোধ করে তাকে জয় শ্রীরাম বলতে বলে সে না বল সে জয় শ্রীরাম বলতে অস্বীকার করলে তাকে হত্যা করে तो देखें आपनी निूजा क्योंकि ठीक लिखलें ना अपनी शुरू कर लें ये मंत्य दिए भारत एक मुस्लिम निर्तन चलते मुस्लिम जानम निपत्ता नहीं साम्प्रदायिकार चूड़ान परिचय दि हिंदू नो ये अपनी शुरू करबें ना अपनी मूलत शुरू करबें क्यी घटे दिए जेमन निवज़े जो सम्पना करी से क्षेत्र में जे फिर এক মুসলিমকে হত্যা করা হলো ভারতে জয়শ্রীরাম বলতে অস্বীকার করায় দুই হিন্দুত্ববাদী তাকে হত্যা করে গেল মঙ্গলবার উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটে এটাতে শুরু করে এরপর আপনি শেষে গিয়ে মন্তব্য করতে পারেন যে এভাবে একের পর এক নির্যাতনের শিকার হচ্ছে মুসলিমরা মুসলিমদের জান কোনো নিরাপত্তা নেই হিন্দুত্ববাদীরা তাদের আগ্রাসী মনোভাব বজায় রাখছে এরকম দিয়ে আপনি নিউজ শেষ করবেন কিন্তু আপনাদের অনেক সময় নষ্ট করলাম আর আগামীকালের যে ক্লাস সেখানে ইনশাল্লাহ এই বিষয়ে আরো বিস্তারিত কথা হবে আপনার যদি কোনো কিছু বুঝতে না পারেন বা বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবেন ইনশাল্লাহ